পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে আলাহ রসুল সিরাত সিরিজে আজকে আমাদের পর্বটি হচ্ছে অহুদের শিক্ষা নিয়ে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 বরং আল্লাহতালা এইসব আয়াতের মাধ্যমে কখনও সাহাবিদের সান্ত্বনা দিয়েছেন কখনো উপদেশ দিয়েছেন ভুল ধরিয়ে দিয়েছেন আবার কখনো তিরস্কার করেছেন আল্লাহ আল্লাহতালা এমন কিছু জিনিস এইসব আয়তে উল্লেখ করেছেন যা উল্লেখ না করলে মানুষ কখনো সেসব জানত না ইতিহাসের একটি বই আমাদের সামনে অনেক কিছু ঘটনা ও কর্মকাণ্ড দর্শকের দৃষ্টিভঙ্গ থেকে তুলে ধরে মাত্র কিন্তু কোরআন অতীতের মানুষগুলোর অন্তরের অবস্থা এবং তাদের মনের চিন্তাভাবনাও নিখুঁতভাবে আমাদের সামনে তুলে আনে কারণ একমাত্র আল্লাহ তালাই মানুষের মনের খবর জানেন আর এখানেই ইতিহাস গ্রন্থের সাথে কোরআনের পার্থক্য আল্লাহ বলেন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 যদি তোমরা মমিন হও তোমরাই জয়ী হবে সুরা আলী ইমরান আয়াত একশো উনচল্লিশ যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হবার পর এই আয়াতটি নাজিল হয়েছিল এখানে আল্লাহ সুফান মতলা মুসলিমদেরকে এটাই বলেছেন যে তোমরা যদি আসলেই মুমিন হয়ে থাকো তাহলে বিজয় তোমাদেরই হবে একই সুরায় আল্লাহ তালা বলেছেন কুম তুম খয়রা উম্মাতিন উখরজাত নাস অর্থাৎ তোমরা মানবগোষ্ঠীর জন্য এক শ্রেষ্ঠ সমাজরূপে উথিত হয়েছ সুরা আলী ইমরান আয়াত একশো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 আল্লাহতালা বলেন আর জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি সুরা আলে ইমরান আয়াত একশো চল্লিশ একদিন কুরাইশরা জিতল আরেকদিন মুসলিমরা জিতল এটাই দুনিয়া নিয়ম ইবনুল কাইম রেহেমাহুল্লাহ বলেন আল্লাহ তালার অপরিসীম প্রজ্ঞা এবং তার সুন্না হল আল্লাহ নবী ও তার অনুসারীরা কখনো জিতবে কখনো হারবে তবে পরিশেষে তারাই বিজয়ী হবে যদি মোমিনরা সবসময় বিজয়ী হতো।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 দিন বদল করে যাচাই করেন কে মুমিন আর কে মুনাফিক পরাজয়ে মুনাফিকদের চেহারা প্রকাশ করে দিবে আর বিজয় আল্লাহ দিনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে সাহায্য করবে তবে যত সময় লাগুক না কেন শেষ পর্যন্ত মুমিনরাই বিজয় হবে চতুর্থ শিক্ষা আল্লাহ আল্লাহতালা জিহাদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে তার ইমান যাচাই করেন আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আরও বলছেন আর এভাবে আল্লাহ জানতে চান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 আল্লাহ সেটা পরিষ্কার করে দিতে চান পঞ্চম শিক্ষা জিহাদ হল উচ্চ মর্যাদা লাভ করার একটি সুযোগ একই আল্লাহ আল্লাহতালা বলেন এবং তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে চান ইবনুল কাইম রেহেমাহ্লাহ আরো বলেন শাহাদ হল আল্লাহর নজরে সবচাইতে উচ্চ মর্যাদা পূর্ণ স্থানের একটি শহীদেরা আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা শত্রুদের হাতে নিহত না হলে মুসলিমরা কিভাবে শাহাদের মর্যাদা লাভ করবে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 আল্লাহ তালা কিছু মুসলিমকে শাহাদাতের সম্মাননায় সম্মানিত করেন একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া আল্লাহ ইমরানের পরের আয়াতে অর্থাৎ এই কারণে যেন আল্লাহ পবিত্র করতে পারেন এই প্রসঙ্গে ইবনুল কয়িমের খুব চমকপ্রদ কিছু বক্তব্য আছে তিনি বলেন যে আল্লাহ আজ তো চাল তার কিছু কিছু বান্দাকে এত ভালোবাসেন যে তাদেরকে জান্নাতের উচ্চতর স্থানে স্থাপন করতে চান কিন্তু দেখা যায়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 তাই কষ্টে সময়টা খারাপ লাগলেও আখিরাতের জন্য তা কল্যাণকর তাই ইবনুল কাইম বলেছেন এটি হলো একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া সপ্তম শিক্ষা মুসলিমদের পরাজয়ের মাধ্যমে আল্লাহতালা কাফিরদের খারাপের পাল্লাকে আরও ভারী বানান আল্লাহ আল্লাহতালা একই আয়াতে বলেন এবং কাফিরদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহতালা কিছু কাফিরদের এত ঘৃণা করেন যে তিনি তাদের জন্য জাহান নামের স্থান নির্ধারিত করে রাখেন আল্লাহ আসাল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 তার শেষ প্রাপ্তি কি ছিল আসলে আল্লাহতালা চেয়েছেন তার বিরুদ্ধে মামলা তৈরি করতে প্রমাণ দাঁড়া করাতে আর তাই তাকে এসবের সুযোগ দিয়েছেন এই মামলা নিষ্পত্তি হবে আখিরাতে সেদিন সে জাহান্নাম থেকে কোনো ক্রমেই নিষ্কৃতি পাবে না আল্লাহতালা মানুষের অন্তরের ভেতরে কি আছে তা জানেন কিন্তু তিনি মানুষের কাজের মাধ্যমে সেটা প্রকাশ করে দেন যেন শেষ বিচারের দিনে তারা নিজেদের স্বপক্ষে কোনো অজুহাত দাঁড় করাতে না পারে অনেকেই ভাবে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 ফয়সালা হবে আখিরাতে অষ্টম শিক্ষা জান্নাতার জন্য কষ্ট করা যায় আল্লাহ বলেন তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল সুরা আলী রহমরান আয়াত একশো এই আয়াতের তফসিরে ইবিন কাসির রহমা উল্লাহ বলেন এই আয়াতের অর্থ হল আল্লাহ বলছেন তুমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ না তোমার পরীক্ষা নেওয়া হয় এবং আল্লাহ দেখে নেন যে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 জিহাদের মাধ্যমেই আল্লার পথে দৃঢ়তা ফুটে ওঠে ইসলাম কোনো আধ্যাত্মিক ধর্ম নয় যেখানে কেবল কিছু ধার্মিক আচার প্রথা পালনের মাধ্যমেই আমরা জাদু বলে জান্নাতে পৌঁছে যাব ইসলামের অনুসারীদেরকে আল্লাহ তাল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন জান্নাত বিনামূল্যে অথবা স্বল্প শ্রমে লাভ করা জিনিস নয় জান্নাতের জন্য কষ্ট করা যায় মানুষের আমল জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট নয় এমনকি আল্লাহর দয়া ছাড়া নবীজি সাল্লাহ আলহিউসালাম পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না আল্লাহ রহমত ও দয়ার কারণেই একজন মানুষ জান্নাতে যেতে পারবে কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে আন্তরিক চেষ্টাই আল্লাহর রহমত ও দয়ার দরজা খুলতে পারে বদরে যুদ্ধে মুসলিমরা অবিশ্বাস্য রকমের বিজয় অর্জন করে যেসব মুসলিম বদরে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারা উহুদের যুদ্ধে যোগদান করার জন্য উন্মুখ হয়েছিল অনেকেই শহীদ হয়ে যাবার জন্য দোয়া চাইছিল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 কাজেই এখন তার তোমরা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ সুরে আলে ইমরান আয়াত একশো এই আয়াতের ব্যাখ্যা এবিন কাসির বলেন এই আয়াতের অর্থ হল আল্লাহ বলছেন মমিনরা আজকের আগে তোমরা তো শত্রুর সাথে সাক্ষাৎ এবং সবরের সাথে লড়তে চেয়েছিলে আজকে সেই সুযোগ এসেছে কাজেই লড়াই করো এবং ধৈর্যশীল থাকো এখন দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই অন্তরে শহীদ হবার ইচ্ছা রাখে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 সেটা কারণে তাদের উপর আল্লাহর আজাব এসে পৌঁছতে পারত কেননা আল্লাহতালা সেই সিদ্ধান্তের সাথে সম্মত নন মুসলিমরা যুদ্ধবন্দীদের হত্যা না করে তাদেরকে মুক্তিপণ আদায় করে ছেড়ে আল্লাহ আল্লা পছন্দ করেননি এই আয়াতগুলো থেকে একটি শিক্ষণীয় ব্যাপার আছে বদযুদ্ধের পর আল্লাহ আল্লাহতালা মুসলিমদের অন্তরগুলোকে সর্বপ্রকার কলুষতা ও অন্তরের ব্যাধি থেকে পবিত্র রাখতে চেয়েছেন বদযুদ্ধের অসামান্য সাফল্যের পর তাদের মাঝে গর্ব অহংকার ইত্যাদি অনুভূতি কাজ করা অসম্ভব নয় তাই আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে যে বিজয় কেবলমাত্র আল্লাহ চেয়েছেন সেজন্যই এসেছে কিন্তু উহুদের যুদ্ধ ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র মুসলিমদের মনোবল কমে গেছে তারা কষ্টের মধ্যে অবস্থান করছে তাই আল্লাহতাল্লাহ তাদেরকে সান্ত্বনা দিলেন তাদেরকে উদ্বুদ্ধ করলেন ক্ষমা করে দিয়ে তাদের প্রতি করুণা দেখালেন মুসলিম নবজি সাল্ল্লাহ আলি হোসালামের আদেশ অমান্য করে গুনা করেছিল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 আরো কত নবী যুদ্ধ করেছেন তাদের সঙ্গে ছিল বহু আলিম আয়াত আলরান এই আয়াতে আল্লাহ বর্তমান মুজাহিদ অর্থাৎ সাহাবাদের স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতের মুজাহিদদের কথা আল্লাহ আজ জওয়াজাল বলছেন আগের নবীরা যুদ্ধ করেছেন আর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অনেক আলেম এখান থেকে একটি বিষয় আমরা দেখি সেটা হলো।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 কেন কৌলুম ইল কলু অব্বন ফিরুন ইসনফি অমৃন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 সুর আলে ইমরান আয়াত একশো আয়াতের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিমরা আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে আল্লাহর উপর ভরসা করে নিজেদের প্রস্তুতি কিংবা সাত সরঞ্জামের উপর নির্ভর করে নয় মুসলিমদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুজাহিদদের তাদের রবের সামনে বিনয় হতে হবে কেননা আল্লাহতালা তার বান্দাদের মধ্যে বিনয় দেখতে পছন্দ করেন তাই আল্লাহতালা মুসলিম উম্মাহকে আগের যুগের মুজাহিদদের পথ স্মরণ করিয়ে দিচ্ছেন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 কাজেই আল্লাহ তাদের দিয়েছিলেন ইহজীবনের পুরস্কার আর পরলোকের পুরস্কার আরো চমৎকার আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন ১১ নম্বর শিক্ষা অবাধ্যতার খেসারত আল্লাহ তালা বলেন হেমান্দার মান্দারগণ, আল্লাহ নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের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 তাদের ইচ্ছা ছিল সে যেন কুরাইসদের সাথে আলোচনায় বসে একটা আপোষ মীমাংসা করে মুসলিমদের রক্ষা করে কিন্তু আল্লাহ আজ শিক্ষা দিয়েছেন ভিন্ন কিছু আল্লাহ বলছেন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 তোমরা কি ব্যক্তি মোহাম্মদকে অনুসরণ করো নাকি নবী মোহাম্মদকে এই আয়াত থেকে আমরা বুঝি ইসলাম একটি দিন যা কেমন পর্যন্ত থাকবে ব্যক্তি বিশেষের উপর এই দিন নির্ভরশীল নয় কোনো ব্যক্তি যতই মহান এবং আদর্শবান হোক না কেন যত বড় আলীম বা মুজাহিদ হোক না কেন ইসলামের জন্য যতই খেদমত করুক না কেন ইসলাম তার উপর নির্ভরশীল নয় ইসলামের জয়যাত্রা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় না কখনোই এমনটা ভাবা উচিত নয় যে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 وَلَوْ كُنْتَ فَضَّنْ غَلِيْضَ الْقَلْبِ لَنْ فَضُّوا مِنْ حَوْلِكْ فَعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ تَعْفُ <تصفيق> عَنْهُمْ وَاسْتَغْفِرْ আপনি তাদের প্রতি কোমল হয়েছিলেন আর আপনি যদি রুক্ষ ও কঠোর হৃদয় হতেন তবে নিঃসন্দেহে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাকফিরাত কামনা করুন আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন অতপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তালার ওপর ভরসা করুন নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন সুর আলে ইমরান আয়াত একশো উনষাট এবং ইসলামের বার্তা পৌঁছানোর কাজ সাধারণভাবে কোমলতার ভিত্তিতেই হওয়া চাই রসুল্লাহ সাল্লু আলিহস্লামের মধ্যে যদি তার অনুসারীদের প্রতি কঠোরতা থাকত তাহলে তারা তাকে ছেড়ে চলে যেত দিন শেষে যারা আল্লাহ রসুলসাল্লাহু আলি আস্লামের আদেশ অমান্য করেছে তারা তারই অনুসারী তাই আল্লাহ তাল্লাহ তার রসুলকে বলছেন যেন তিনি তীরন্দাজ মুসলিম বাহিনীকে মাফ করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথচ এই তীরন্দাজ বাহিনীর ভুলের মাসুলগুনতে গিয়েই মুসলিমরা যুদ্ধে পরাজিত হয়েছে রসল সাল্লাহ আলিহাস্লাম নিজে আহত হয়েছেন এবং সত্তর জন মুসলিম নিহত হয়েছে কিন্তু এদেরকে যেন রসল্লাহ সাল্লু আলিহাসাল্লাম ক্ষমা করে দেন এবং তাদের জন্য দোয়া করেন সেটাই আল্লাহ চেয়েছেন অহুদের যুদ্ধে কিছু মুসলিম মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য খুবই উদ্গ্রীব হয়েছিল হতে পারে এটা অহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের একটি কারণ কিন্তু তবুও আল্লাহতালা তাদের থেকে পরামর্শ নিতে বারণ করেননি কেননা সুরা হল সুননা এটাই সঠিক পথ মাস করে অর্থাৎ সবার সাথে পরামর্শ করাটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার অন্যদিকে আল্লাহতালা মুনাফিকদের চেহারা প্রকাশ করে দেন তাদেরকে কিছু বলা হয়নি শুধু বলে দেয়া হল এরা মুনাফিক এদের অন্তরে এক কথা মুখে আরেক কথা আল্লাহ আল্লাহতালা মুনাফিকদের ব্যাপারে বলেন আর তাদেরকে বলা হল এসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা অন্তত শত্রুদেরকে প্রতিহত করো তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে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 উম্মার সবাই যখন আল্লার আদেশ মেনে চলবে এবং গুনাহ থেকে দূরে থাকবে তখনই একমাত্র এই উম্মাহ বিজয়ী হবে সত্যি বলতে কিছু মুসলিমই নয় কয়েকটি ইসলামী আন্দোলন এই ধারণার উপর ভিত্তি করেই দাঁড়িয়েছে তারা মনে করে উম্মার বিজয় জন্য আমাদের সবাইকে শুদ্ধাতে হবে প্রত্যেককে ভালো মুসলিম হতে হবে যতক্ষণ আমাদের মাঝে এমন মুসলিম থাকবে যারা নামাজ পড়ে না গুনাহ করে ততদিন আমরা জিততে পারব না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 কিন্তু তাদের কারণে মুসলিমরা হারেনি কর বা সুনতে কখনোই এক তৃতীয়াংশ বাহিনীর পলায়নকে উহুদের পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি কোনো আলিমও কখনো এমন মত দেননি মুসলিম উম্মার মধ্যে সবসময় কিছু মুনাফিক থাকবে কিন্তু ভালো ও মন্দের লড়াইয়ে মুনাফিকরা ফলাফল নির্ধারণ করে না বরং যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় আর তয়ফাতুল মনসুরহা দ্বারা আর তয়ফাতুল মনসুরাহ হচ্ছে মুসলিমদের কেন্দ্রীয় দল একাধিক হাদিসে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম এই দলটাকে নিয়ে কথা বলেছেন এরা হচ্ছে সেই নাজাদপ্রাপ্ত দল যারা সর্বদা হকের ওপর থাকবে এই দলের মুসলিমরা যদি গুণাহে লিপ্ত হয় তারা যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে মুসলিমরা পরাজিত হবে সমগ্র মুসলিম উম্মার বিজয় শুধু এই দলের উপর নির্ভর করে পুরো উম্মার উপরে নয় বহুদের যুদ্ধ থেকে তিনশো জনের পলায়নে যুদ্ধের গতি প্রকৃতিতে কিছুই আসে যায়নি বরং উহুদের যুদ্ধ পরাজয়ের কারণ সেই ৪০ জন যারা আল্লাহ রসুলের অবাধ্য হয়েছিল পনেরো নম্বর শিক্ষা মুসলিমরা হতাশা পুষে রাখে না স্বাভাবিকভাবে এমনটাই মনে হওয়ার কথা যে উহুদ পর্বত দেখলেই নবীজ সাল্লু আলি হাসালামের দুঃখের স্মৃতি জেগে উঠবে এখানেই তিনি সাহাবিদের হারিয়েছেন প্রিয় চাচা হ্যামসার আনহোকে হারিয়েছেন নিজে আহত হয়েছেন মুসলিমরা এই যুদ্ধেই শত্রুদের হাতে পরাজিত হয়েছে কিন্তু নবীজি সল্ল্লাহ আলীহাস্লাম পরাজিত মানসিকতার মানুষ কখনোই ছিলেন না হতাশা তার মধ্যে কখনোই দেখা যায়নি আমাদের রসুলসল্লাহ আলী হাসলাম খুবই আশাবাদী এবং ইতিবাচক মানসিকতার একজন মানুষ উহুদ হেরে গেল তিনি হার মানেননি তিনি বলতেন উহুদ পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি তিনি বলতেন উহুদ হল জান্নাতের পাহাড় উহুদ পর্বতের সাথে তার কষ্টের স্মৃতি জড়িয়েছিল কিন্তু হতাশাকে তিনি মনে কখনো স্থান দেননি এটাই ইসলামের শিক্ষা দুঃখ কষ্ট হতাশা দূরে ঠেলে দিয়ে কাজ করে যেতে হবে উহুদের পরাজয় মুসলিমদের বেদনা হত করবে হতাশায় আচ্ছন্ন করবে না মুসলিমরা আশাবাদী হবে পরাজয়ের মধ্য থেকে ভালো দিকটা দেখার চেষ্টা করবে হতাশাবাদ মুসলিমদের স্বভাবের সাথে একেবারেই যায় না ১৬ নম্বর শিক্ষা বিজ্ঞান যেমন কিছু সূত্র মেনে চলে তেমনি জয় ও পরাজয় কিছু সূত্র মেনে চলে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 আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর ওপরেই মুমিনদের ভরসা করা উচিত সুরা আল ইমরান আয়াত একশো অর্থাৎ ভয় পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ সুহানা আর কেউ নয় আল্লাহ তালা মুসা আল্লাহিস্লামকে বিজয় দান করেছিলেন তৎকালীন সুপার পাওয়ার ফির আউনের বিরুদ্ধে কাজেই মুসলিমদের একমাত্র স্থল আল্লাহ তালা যদি তারা আল্লাহর উপর ভরসা না করে অন্য কিছুর উপরও করে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 এবং ঐক্য বজায় না রেখে দলছুট হয়ে যাওয়া ছিল তাদের পরাজয়ের প্রধান নিয়ামক চতুর্থ নিধি জয় বা পরাজয়ের সাথে সৈনিকদের সংখ্যার কোন সম্পর্ক নেই আল্লাহ আল্লাহতালা বলেন আর আল্লাহ ইতিপূর্বে বদরে যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো সুরা আল ইমরান আয়াত ১২৩। তেইশ বদরে যুদ্ধে মুসলিমদের সংখ্যা অল্প হওয়া সত্ত্বেও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 যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু এই প্রস্তুতি এবং সাত সরঞ্জামী যুদ্ধের নিয়ামক এমনটা ভাবা যাবে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং সামরিকভাবে প্রস্তুত হতে বলেছেন সুরা আনফালের ষাট নম্বর আয়াতে আল্লাহতালা বলছেন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 সুতরাং সফল হবার জন্য মুসলিমদের দৃঢ়তার সাথে শত্রুদের মোকাবেলা করতে হবে আর বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে এরপর সতেরো নম্বর শিক্ষা মুমিনদের জিহাদের ছোটা প্রেরণা হল ইমান রাফি বিন খাদিস সামর এ বিন জন্দুক আব্দুল্লাহ এ বিন উমার এবং আল বারা এ বিন আজিবের মতো অল্প বয়স্ক ছেলেরা কেন উহুদের যুদ্ধে যোগদানের ব্যাপারে এতটা ওতলা ছিল অনেকে হয়তো ভাবতে পারেন সেই যুগটাই ছিল যুদ্ধবিগ্রহ যুগ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 আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো সুর আলে ইমরান আয়াত একশো তেইশ নম্বর শিক্ষা উহুদ ছিল মুসলিম উম্মার জন্য একটি বড় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি ইবনুল কাহিম রেহমল্লাহ মন্তব্য করেছেন উহুদের যুদ্ধ মুসলিম উম্মাহকে সবচাইতে চাইতে মারাত্মক দুর্যোগের মোকাবেলা করার জন্য প্রস্তুত করেছে ইবনুল কাহিম দুর্যোগ বলতে রসুল্লাহ সাল আলি ওসলামের মৃত্যুকে বুঝিয়েছেন এই মৃত্যুর ব্যাপকতা এত বিশাল যে তার জন্য আগে থেকেই মুসলিমদেরকে প্রস্তুত করা জরুরি ছিল রসল সাল আলী হাসলাম ছিলেন সাহাবিদের সবকিছু তিনি ছিলেন তাদের দিন ইসলামের উৎস তখন বইপুস্তক বা ইন্টারনেট ছিল না ইসলামী জ্ঞান অর্জনের জন্য অন্য কোন মাধ্যম ছিল না রসল সাল্লাহু আলহিউসলাম ছিলেন তাদের পিতার মতো তার থেকেই সাহাবিরা সব কিছু শিখেছেন নবীজিকে হারানো সাহাবিদের জন্য প্রচণ্ড কষ্টদায়ক একটা ব্যাপার ছিল এই ঘটনা তাদেরকে চুরমার করে দিতে পারত তাদের সমস্ত অগ্রগামিতা থামিয়ে দিতে যথেষ্ট ছিল এই ঘটনা তাদের মনস্তাত্ত্বিকভাবে ধসে দিতে পারত কিন্তু আল্লাহলা চেয়েছেন রসল সাল্লাহ আলহিহাস্লামের মৃত্যুতে সাহাবিরা যেন ভেঙে না পড়েন সেজন্য ওহুদের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলেছেন রসলুল্লাহ সাল্লু আলহিউস্লাম মারা গেল কিভাবে তা সামলে উঠতে হবে সে ব্যাপারে এভাবেই মুসলিমরা শিক্ষা লাভ করে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 না আল্লাহ শাস্তি দেবেন নাকি ক্ষমা করবেন এই সিদ্ধান্ত তোমার হাতে নয় সুরা আলহ ইমরান আয়াত একশো আটাশ আল্লাহ রসুলসালু আলিউসাল্লাম বলছিলেন কোরাইশা তাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো এত বড় অপরাধ করছে তারা কিভাবে ক্ষমালাভ করবে কিন্তু আল্লাহ আল্লাহতালা তার নবীকে শুদ্ধ দিয়ে বলছেন না কাউকে ক্ষমা করে দেয়া বা শাস্তি দেয়া এটা কেবল আল্লাহতালার এখতিয়ারে রসুল্লাহ সাল্ল আলি স্লামের এখতিয়ারে এটি নেই কোন সন্দেহ নেই আল্লাহ রসুলসাল্লু আলিহস্লামের সাথে যুদ্ধ করা সর্বোচ্চ পর্যায়ের একটি গুরুতর অপরাধ কিন্তু যারা এই অপরাধ করে দব করেছে মসলিম হয়েছে আল্লাহ তাদের এই গুণাহ মাফ করে দিয়েছেন অনেক মুশ্রিক যারা অহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্ল আলহামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল পরবর্তীতে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেন আজকের পর্ব পর্বে আমরা পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ ও সাল্ল আলা সাইদিন আলহামদুলিল্লাহ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা or to our Facebook page www.facebook.com slash raindrops media or www.youtube.com slash raindrops